Assalamu alaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shurruri anfusina wa min seyyi'ati a'malina man yehdihi allahu falamudillalah wa man yudlil falahadiyalah <coughs> wa ashadu an la ilaha illallahu ahdahu la sharika lah wa ashadu anna muhammadan abduhu তলআ ফলাম রহমা ওসুল হবনির কল বেদায় আবু হতফিন ও সামনে মেয় মকালদা ওন আজল কিতা শকুকসন্না জিনশা সম্মানিত ভাতৃ মন্ডলী আল্লাহ রবিনের প্রশংসা এবং আজ শনিবার चौबीस रविल आव्वाल चौद शेताल सिजरि मोताब त्रिशे अक्टोबर दो, दो हज़ार एकुश हम धारावाहिक आलोचना सप्ताहिक शरहुस्ना कितना थी इमाम कि अल हसान बरबाह रहमाव नम्बर तेतरिस तेत नम्बर पर सम्पर्क आलोचना करेदात सम्पर्क आलोचना कर বলছেন লেখক ওয়ালাম ও রহেমা কুমুল্লা জেনে রাখো হে পাঠক হে শ্রোতা যারা এই কিতাব পড়বে যারা শুনবে তাদেরকে সম্বোধন করছেন। এই কিতাব যারা পড়বে অথবা এই কিতাবের আলোচনা শুনবে তাদেরকে বলছেন যে তোমরা জেনে রাখো রহেমা কুমুল্লা তোমাদের আল্লাহ রহম করুন আন্না ওসুল আল বেদা এ আর আবু আব বেদাতের मूल हार्ट दरजा बेदातर मूल दरजा हमलि उम्मी चार बहुबचन आसल मान मूल आसल मान शिकड़ गाचर शिकड़ के जड़ के असल बोले आसल उत्साह जरा जी बापमा हम ऐले मे जो आसल आसल आसल शब्दी व्यवहार करी তাই না আসল আর নকল তো আর বেদা হচ্ছে যতগুলি বেদাত রয়েছে বহু বচন যতগুলি বেদাত রয়েছে সবগুলির মূল হচ্ছে চারটি দরজা মানে চারটি বড় বড় ফিরকা প্রথম চারটি বড় বড় ফিরকা এই মতে जन्मे जन्म चार फिर चारूल फिर कह, एक, एक, एक, एक, एक गुल फिर गुलर बहत्तर टाइम गुमराह फिर गुमराह फिर और एक हम फिर नाजिया जमात जी आहलुस जमा পুরান সন্ন্যার যারা নির্ভেজাল অনুসারী মানহাজে সালাফ সাহাবাই কেরাম তাবাইন তাবাইনের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলামের সত্যিকার অনুসারী তাদের নাম জামাত তাদের নাম আল নাজিয়া নাজাদ প্রাপ্ত দল তাদের নাম হচ্ছে আতাইফাতুল মানসুরা সাহায্য সাহায্যপ্রাপ্ত দল আল্লাহ সাহায্য তাদের সাথে সবসময় থাকবে তো বলছেন যে আন্না উসুল আল বেদায় বেদাতের মূল হচ্ছে চারটি দরজায় চারটি কি প্রথম চারটি ফির দিকে মুসনাদ আহমদ আছে আরো বেশ কিছু হাদিসের কিতাব আছে হাদিস সহি রসুল একদিন একটা দাগ টানলেন খাত্তা রসুল্লাহ আমাদের জন্য আমাদেরকে বুঝানোর জন্য তার দুই পাশে বেশ কিছু কি করলেন দাগ টানলেন রেখা টানলেন কোন কোন বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে ডান দিকে দুটো ছিল এই যে সোজা যে লাইনটা তার মানে সোজা একটা লাইন তারপরে কি বললাম এই যে লম্বা রেখা লাইনটা চলে গেছে এই সম্পর্কে হচ্ছে হাজা এটি হচ্ছে আল্লাহর রাস্তা जेटर नाम सुरतुलतिहेना पथ मुस्तिम गोजा क्यों अबिचल अटल थे पोचित गंतव्य स्थान थर ओपर प्रतिष्ठित अविचल थान्नतेनियार पक्ष पुरस्कृत मन आल एटर फतेह रही है सर तल्ला ওদের রাস্তা যাদের কি আল্লাহ তুমি পুরস্কৃত করেছ নিয়ামত দিয়ে ভরপুর করেছো সবচেয়ে বড় নিয়ামত হেদায়তের নিয়ামত সবচেয়ে বড় দুনিয়ার নিয়ামত হচ্ছে হেদায়তের তারপরে দিন পালনের ক্ষেত্রে শান্তি হ্যাঁ কারণ যারা কোরআন সন্ন্যার অনুসারী সালাফি মানহাজের অনুসারী অন্যদের সাথে তুলনা করে দেখেন অন্য যতগুলি ফিরকা রয়েছে যতগুলি ফিরকা আপনার চারপাশে বাস করে বিভিন্ন তরিকা ওলারা ওদের সাথে যদি তুলনা করে দেখেন তুলনামূলক যারা করার অনুসারী মানহাজ অনুসারী তাদের কাছে দিনের জ্ঞান বেশি আছে তৌহিদের জ্ঞান বেশি আছে সন্ন্যার জ্ঞান বেশি আছে আরে একটা সাধারণ সহি আকিদার সহি মানহাজের অনুসারির কাছে যতটা তহিদ সন্ন্যার জ্ঞান আছে বেদাতিদের বড়ো বড়ো হুজুরদের কাছে তহিদ সন্ন্যাদের জ্ঞান নেই কথা ঠিক নাকি একটা বাস্তব সত্য আপনি দুনিয়ার লেখাপড়া করেছেন অথবা সাধারণ একজন মানুষ দুনিয়ার অন্য কাজকর্ম কিন্তু সহি মানাজ পেয়ে গেছেন আপনার কাছে যতটা তহিদসূন্নতার জ্ঞান আছে আর শিল্প বিদা সম্পর্কে যতটা জ্ঞান আছে আর যতটা সজাগ আর যতটা শিল্প বিদা থেকে বেঁচে আছেন আর তহিদসন্নত কাঁকড়ে ধরে আছেন মাদ্রাসা পড়ব বড় বড় মৌলী হুজুর রাউ সেখানে নেই খবর রাখে না কাজটা তো ভালোই ওরাও যুক্তি পেশ করে কি কাজটা তো ভালো বেদাতে হাসান কিন্তু আপনি একজন সাধারণ মানুষের বোঝেন বেদাতে হাসানা বলি কিস বেদাত হাসান আকছে পায়খানা হাসানা পেশাব হাসান আছে ভালো পেশাব আর ভালো পাইখানা আছে নাকি হ্যাঁ সব বেশানা পাইখানা এটা আপনারা বুঝছেন কিন্তু মহাতারসা বড়োয়া অনেকেই বুঝে না বিভ্রান্তের শিকার হয়েছে এই যে নিয়ামত এটা বড় নিয়ামত কিন্তু দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়তের নিয়ামত আর এই নিয়ামতের সংরক্ষণ করলে জান্নাত সবচেয়ে বড় আখেরাতের নিয়ামত সহজ ভাষায় আর দুনিয়াতে যদি হেদায়তের নিয়ামতের সংরক্ষণ না করেন হেফাজত না করেন গুরুত্ব না দেন সেটাকে আঁকড়ে না ধরে থাকেন হেদাৎকে তাহলে আখেরাতের নিয়ামত থেকেও জান্নার থেকে বঞ্চিত হইতে হবে সেটা স্থায়ীভাবে বঞ্চিত হইতে হবে যদি ইমান ভঙ্গের মতো অপরাধ করেন আকিদার ক্ষেত্রে আর নাহলে অস্থায়ীভাবে জাননাতে বঞ্চিত হইতে হবে যদি আঁকিদাতে ত্রুটি আছে কিন্তু বেদাতি আঁকিদা বড় সিরকি কুপুরি আঁকিয়ে দেয় তারপরেও অনেক আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইতে হবে প্রথমখানে জান্নাতে যেতে পারলো না যে হাদিস এই হাদিস ফিরে আসি সুরা ফাতেহার সাথে ওই হাদিসটা মেলা ছিলাম এটা হচ্ছে আল্লাহর রাস্তা চলে গেল লম্বাটা আর ওর ডানে কি রয়েছে বলছেন সোবল ও সোবল এগুলি হচ্ছে ছোট ছোট রাস্তা ছোট ছোট রাস্তা ডানে গেছে ওয়ালা আর প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে এই জায়গাগুলোতে শৈতান দাঁড়িয়ে আছে ওইদিকে ডাকছে আসু আমাদের সুফি তরিকে আসু পীরদের তরিকে আসু আসো আমাদের মুরজিয়া তরিকে আসু শর্টকাট রাস্তা ইমান থাকলে যথেষ্ট আমলের অত প্রয়োজন করেন না এদিকে খাবারেজ জঙ্গিরা চরমপন্থীরা ডাকছে যে এরা কিচ্ছু করে না এরা সব কাপুরুষ আমরা হচ্ছে বীরপুরুষ মুজাহিদ আসো আমাদের সাথে জঙ্গিবাদে জড়িত হোক খাবারেজ ডাকছে এদিকে রাভাফেজ ডাকছে যে এরা সব নবী নবী পরিবারের দুশ্মন আলেবাইতে দু আমরা হচ্ছে নবী পরিবারের ভক্ত সুতরাং আমাদের সাথে আসো বুঝা গেছে এই চারটার দিকে ইঙ্গিত করে দিলাম তাহলে চারটা যে প্রথম এটা এই প্রথমরা কিন্তু এখন বলব যে বিষয়টি এখানে লেখক আলোচনা করেছেন আর এক্ষেত্রে চারটা বড় বড় ফিরকা পাবেন এই যে সুফি ইসম আছে যতগুলি সুফিদের তরিকা আছে যতগুলি ফিরদের তরিকা আছে বাংলাদেশের পরিসংখ্যান সংখ্যান একবার তাহারি পত্রিকাতে ওনারা লিখেছিলেন যে বাংলাদেশে দুই লাখ আটানব্বই হাজার পীরদের তরিকা আছে পীরদের তরিকা আছে একটা একটা একটা করে যদি ছোটো ছোটো কিছু যতগুলি তরিকা আছে সবগুলি তরিকাকে গনা যায় তারা জানে সে পরিসংখ্যানটা কোথেকে তারা নিয়েছে দুই লাখ আটানব্বই হাজার আপনারা যদি সাধারণ নলেজ নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন এলাকায় যেসব পীরগুলি আছে গণেন তাতে মেলাগুলো পেয়ে যাবেন আচ্ছা নেই এটা চন্দ্রপড়া তো এটা ফোরফুরা এটা সারসেনা এটা চর্ম না এটা হচ্ছে জনপুরি এটা হচ্ছে ফুলতুলি হ্যাঁ এইভাবে সুফিদের ক্ষেত্রে প্রথম চারটা ওই যে সেরা তে মস্তাকিব ডান দিকে দুটো বাম দিকে দুটা এই সবগুলি তো শৈতান আছে সুফিদের প্রথম বড় বড় চারটা তরিকা একটা হচ্ছে কাদেরিয়া তরিকা একটা হচ্ছে নকশবান্দি তরিকা एक पथम सुफी बोड़ो बोड़ो फिर भविष्यवाणी कर डाके एरा शयान शिकारी परिणत है शैतानी विभ्रांत कर प्रथम चारोटामोटा चार लेखक दरजा बेदात मूल हम चार्जा चारजा कि इसलमेर इतिहास नबी सल्लाहअलम जमाना चले गलारो हिजड़ी दस हिजड़ी মানে মহরম থেকে যে জিলহজ বছর যেটা ওমার রাজিয়াল্লাহ তারা চালু করেছেন বছর শুরু আর শেষ তার আগে কিন্তু এমনটা ছিল না যেমন আমরা গঞ্ছি এখন যে মহরমে বছর শুরু আর জিলহজে গিয়ে শেষ এটা প্রথম কখন শুরু হলো উমার রাজিয়াল্লাহ খেলাফত আমলে শুরু হইল তাহলে ওই হিসাবে নভিশকাল কোন মাসে কোন মাসে রবিউলাওয়াল মাসে তাহলে দশম হিজরি রবিউল আওয়াল ইন্তেকাল হয়নি রবিশালামের কারণ দশম হিজড়ি জিল হজমাসে হজ করলেন বিদায় হজ বোঝা গেছে কিনা বিদায় হজ করে আসলেন জিল হজমাস শেষ হল মহরম গেল সফর থেকে অসুস্থ হয়ে পড়লেন আস্তে আস্তে অসুস্থতা বাড়তে থাকলো রবিউল আওয়াল মাসে আরও বেশি সিরিয়াস হয়ে গেলেন তারপর বারো রবিউলা রসুল্লাহ সাল্লাম এন্তেকাল করলেন বোঝা গেছে তো তারপরে একশো দশ কেজি পর্যন্ত এত বেশি না একটা একটা করে একটা একটা করে প্রথম ফিরকা বের হলো খাওয়ারিজ এই চারটার মধ্যে একটা হচ্ছে খাওয়ারেজ খারেজের বচন যারা খলিফার আনুগত্য থেকে বেরিয়ে গেল যারা আহ্নহিলামের ওপর আরো এই আদর্শ থেকে যারা বেরিয়ে গেল যেহেতু বেরিয়ে যাওয়া খারা যে এখনো যে সেজন্য এদের নাম হয়ে গেলু আল খোয়ারিস নাম পড়ে গেল কি আলী রাজি আল্লাহ মানলো না মানবো না কা ফের কাফের তুমি বেরিয়ে গেল বেরিয়ে গেল আহলে সোন মানহাজ থেকে খলেফের আকর উমরান তারা খাওয়া দিচ্ছে আরেক দল বের হলো যারা আলী রাজি আল্লাহ হ হাসান হোসেন ফাতেমা রাজি আল্লাহ নাজমাই তাদের সম্পর্কে অতিভক্তি দেখিয়ে তারা গুমরা হইল গলু বাড়াবাড়ি করে আর তাদের থাক ইন্ধন থাকে সে যেন খুব ভক্ত আলে বাইতের নবী পরিবারের সালি সাল্লাম হ্যাঁ আর আলীর খুব ভক্ত আর তারপরে এরা এই তারা কি ছুঁড়ে ফেলেছিল আলী বিন আল হুসাইন জৈনুল আবেদিন যখন প্রশংসা করেছিলেন আবু বকরের ওমর শাহ তখন তার বোঝা মারি না যখন আরি রাজি আল্লাহরের ঘরে নাতি ছেলে হুসাইনের ছেলে আলেবার আলে আলেম। তখন তিনি বলেছিলেন রাফালি রাফালি তোমরা আমার কথা ফেলে দিলে আমার কথা ছুঁড়ে ফেলে দিলে সোমুর রওয়া আফেজ তখন ওদের নাম পড়ে গেল রাওয়া কিন্তু রাওয়া ফেজ নামটা যেহেতু তাদের কাছে অপছন্দনীয় অপ্রীতি করার সেজন্য তার নিজেদের কি বলল শিয়া শিয়া মানে হচ্ছে সহযোগী दल कार दल नईरा मुना मुनाफे शक्ति पेने वी शक्ति तो दोटो चार्टे तृत्य हमरिया तकदीर नहीं तकदी अस्वीकार कर दिल तकदी অস্বীকার করে দিল বাস রায় এই না প্রথম শুরু হলো টক দি টক দিয়ে না তক দিদির থাকলে তাহলে তো আমরা তাহলে পাথরের মতো তকদির আছি তাহলে আমল করে লাভ কি যদি জান্নাত থাকতো জান্নাত পাবো না থাকলে কেমনে পাবো এত আমল করে তো লাভ নেই তাহলে হয়ে গেল গুমরা হয়ে গেলো অথচ মানুষ হাড়ে হাড়ে অনুভব করছে প্রত্যেককে দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যে আমরা সব কাজ কিন্তু আমাদের স্বাধীনতার সাথে করছি ডিউটি করে এসছেন স্বাধীনভাবে দুনিয়ার কাজ করে এসছেন স্বাধীনভাবে কেউ মেধা নিয়ে যায়নি নাল্লা মেঁধা নিয়ে গেছেন স্বাধীনভাবে গেছেন ওইটাই আর স্বাধীনভাবে ওখান থেকে ফিরে এসছেন আবার যখন দিন শিখতে এসছেন ইসলামী সেন্টারে স্বাধীনভাবে এসেছেন কেউ মেধা আসেনি আপনাদেরকে নিয়ে এসছে আপনাকে অনুভব আমি এলাম স্বেচ্ছায় গাড়িতে চলে এলাম যেভাবে আসেন না এখন ঠিক না কিন্তু কালো মা পড়ে নেওয়াই আর বিশ্বাস করে নেওয়াই যথেষ্ট অন্তরে বিশ্বাস আছে আল্লাহ আছে পরকাল আছে জাহ্নাত আছে জাহ্নম আছে রসুল আছে কোরআন আছে বিশ্বাস করে নিলাম আর ক্যালিমা পড়ে নিলামের জন্য আমলের দরকার নেই মাত্র মুসলিম বলছে যে ফুল জান্নি অবাকর উমারের মতো নজিবুল্লাহাতি শুধু জান্নাতি নাই কেমন জান্নাতি একদম সিদ্দিকের মতো জান্নাতি তাদের ভাষায় পিছনে সরিয়ে দেওয়া। তারা ইমানের ভিতর থেকে আমলকে সরিয়ে দিল যে আমল না হলে চলে ইমানের মধ্যে আমল নাই শুধু তাস করলে চলে আর এটাকে স্বীকৃতি কালিংটা পড়ে নিলেই চলে প্রমাণ করার জন্য অন্তর আসল আর ওইটাকে স্বীকার করলে বাধু আল্লাহ রসুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখন কিন্তু সারা পৃথিবীতে আমলে সব মুরজি অর্থাৎ জন্মসূত্রে মুসলমান ঠিক না অন্তর বিশ্বাসের দাবি করে বলবো না যে তারা অস্বীকার করে আল্লাহ পরকালকে অন্তর্বিশ্বাসের দাবি করে তাদের দাবিকে আমরা ঠিক আছে দাবিটা তোমার মেনেই নিলাম তোমাদের কথা যা তোমার মৃত্যুক নাই কালিমাও পড়ে প্রয়োজনে কালিমা পড়ে প্রয়োজনে কালিমাকে স্বীকৃতি দেয় কিন্তু না পাঁচাত্য সালাত আছে না রমজান মাসের সিয়াম আছে না জাকাত আছে না হওয়াজ আছে যদি কিছু থাকে খেয়াল খুশি যখন ইচ্ছা হইল কিছু দান খেরেদ করে দিল যখন ইচ্ছা হইলো কিছু নামাজ টামাজ পড়ে নিল যখন ইচ্ছা হইলো যেদিন ইচ্ছা হইলো একটু রোজা রেখে নিল ঠিক না আর যেদিন ইচ্ছা হলো যে যাক অনেক পাপ টপ করলাম হারাম খেলাম আর সারা জীবন এই করলাম যাক একটু ধুয়ে বছে সাফ হয়ে আসি যাই হজে আস ষাট সত্তর আশি বছর যখন বয়স হলো চলতে পারে না তখন হজে চলে আসলো হয়তো না হ্যাঁ আসলো ই बोझा गया सेना की रखें तो यह चारेदातर मूल जड़ मूल शेकड़ मूल दरजा जैन के ना कें ये कथाटी क्या हासान पर पहाड़ी कितने लेखक तरह कई कथाटे दू जन प्रख्यात इमाम শেখুল ইসলাম তিনি তাদের থেকে এই উক্তিটি নকল করেছেন আবদুল্লাহ বিন تعالی রহমা উল্লাহ এমামস্তাদ তিনি বলেছেন আর বলেছেন আরেকজন ইমাম ইউসুফ বিন আসবাত রেহমাহুল্লাহ এই দুইজন থেকে নকল করেছেন আর তারপরে এমাম্বর বাহারি এই কথাটি এখানে উল্লেখ করেছেন বলছেন যে মূল মূল বড় বড় বেদাতি দল এগুলি থেকে শাখা বেরিয়েছে। কতটি প্রশাখাটি বাহাত্তরটি হাওয়ান কুপ্রবৃত্তির অনুসরণ করে কারণ এরা হাওয়ার বিপরীত হচ্ছে দলিল একজন দলিলের অনুসরণ করে মনের মতো হোক অথবা মনের উল্টা হোক যে ব্যক্তি দলিল মানে কখনো দলিল মনের পক্ষে কখনো মনের উল্টা কি ভালো মানুষেরও কেন ভালো মানুষরা ঘুম আসে না তারপরে চেষ্টা করে ফজরে উঠে না তো মনের হাওয়া মন কোন দিকে ঝুঁকছে ঘুমের দিকে ঝুঁকছে ফজরে উঠতে ইচ্ছা করছে না উঠতে পারছেন না মনে হচ্ছে কিন্তু তারপরেও আপনি উঠছেন মনের বিরোধিতা করে হাওয়ার আনুগত্য করে নাই যারা খেয়াল খুশি ধর্ম কর্ম করে তারা হাওয়া আফারা মানি তাহাজা এল হাওয়া আল্লাহ বলছেন যে তুমি কি চেনো ওইসব লোকদেরকে যারা নিজের মনস্কামনা কে পূজা কে নিজের মাঝে উপাসে ফজরে চলে আসছে। কিন্তু প্রায় দেখতে পান না ওর ভিতরে রহস্য হচ্ছে যে মনের পূজা করে চল আজকে চলেই যে মসজিদ ঠিক আছে হ্যাঁ সাল এই শীতকালে এখন তো ছটায় তো ডিউটি বেরিয়েই যেত হয় সুতরাং নামাজটা পড়িয়ে নি আর তারপরে বেরিয়েছে কিন্তু যখন অন্য সময় হয় ওই ছয়টায় ডিউটি যাবে আর আড়াইটার সময় এখানে দামামে ফজর রাজান হয়ে যায় তিনটে চলাপ শেষ হয়ে যায় তখন উঠে না তখন উঠে না এগুলো খুব দেখেছি আমি এখানে যে মসজিদগুলো থেকে কর্মচারীরা বেরিয়ে যায় ডিউটিতে সেই মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে যেহেতু ডিউটি নাই। জুমার উদ্দিন মুসল্লির সংখ্যা কম থাকে ডিউটির দিনে পাওয়া যায় কথা বোঝা গেছে জি শনিবারের দিন যাদের ডিউটি নেয় ওই সব লোককে শনিবারে দেখা যায় না কিন্তু ডিউটির দিনে সকাল সকাল ডিউটি বেরিয়ে যেতে হবে চলো নামাজটা পড়ে বেরিয়ে যায় এইরকম নামাজি আর মাগরে বেশ নামাজি যে কত আছে অনেক অনেক অনেককে বেনামাজি জোহরে জহরে মসজিদ হবেন না প্রবাসীদের কথা বলছি বিশেষ করে জোহরে দোকানপাট বন্ধ হলো। যা একটু পাকশাক করে। সোজা রমে গেল ঠিক আছে আসরে ঘমিয়ে থাকলো রেস্ট করি চারটে ডিউটি আর মাগরে বেশা কর্মক্ষেত্রে আছে কাজে আছি এখনো রুমে গিয়ে আল্লাহটাকে চল নবাজটা পড়িনি আছে না নেই তাহলে এরা কি করে আল্লাহর ইবাদত করে না হাওয়ার ইবাদত করে আহ আই তো মানে হাও তুমি কি চেন ওই লোকগুলিকে যারা হাওয়ার পূজা করে কুপ্রবৃত্তির অনুসরণ করে মনের পূজারি জি মন যেদিকে ঝুঁকে সেটা এরা তো বেদার্থীরাও এইরকম যেটা ভালো লাগে এটা করে দলিলের অনুসারী নয় পক্ষান্তরে কোরআনার যারা অনুসারী সালাফি সালাফ মানে সালাফের অনসারী তারা দলিলের অনুসরণ করে তারা হাওয়ার দিকে ঝুঁকে না মন কোন দিকে যাচ্ছে এদিকে যায় না আছে কিনা কোরআনে বহাদিসে আছে কিনা সাহাবাইকার আমললে। আছেন কি না সে চারটি থেকে কতটি বেরিয়েছে বাহাত্তরটি বেরিয়েছে বাহাত্তর হলো এই মধ্যে কতটি দল হবে আর একটা কথা আগে কিন্তু বলি সেটা হচ্ছে যার হকের উপরে আছে ওই সেনা তো ওরা এদিক ওদিক যায়নি प्रत्येक प्रत्येक तरीका शाखा प्रशाखा फिर एग्लो कड़ो बड़ है। ছোট ছোট করে দুই লাখ অধিকাংশ শিয়াদের মধ্যে আছে ইসমাইলিয়া আগাখানিয়া বহরা ইসনাসারিয়া এমাম ইয়া জিয়া হুসি হুসিয়া এভাবে মেলাগুলো আছে মেলাগুলো আছে বের দেবন্দী কথা বোঝা গেছে বললাম কিন্তু যেগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে মানে পরিচিত মুখ নামগুলো পরিচিত সব জি এগুলো থেকে আবার শাখা প্রকম নতুন নুত আঁকিয়ে দে অন্যের সাথে সরাসরি বিরোধী একদল বলছে যে নবীর কি করতে হবে মিলাদ করতে হবে তখন বিভক্ত হল একদল একদল বলছে এটা একটা পাওল হা কালা হল নবী নূরের তৈরি এই যে বেদাতি উক্তিগুলো একদল বলছে নিয়ত পড়তে হবে নিয়ত করার সাথে পড়তে হবে মোস্তাহাব বুঝা গেছে তো এইভাবে বলছে যে শাখা প্রশাখা বেরোতে বেরোতে হাতিরা কুল্লোহা সবগুলি কত দূর পর্যন্ত পৌঁছলে আটশো উক্তি পর্যন্ত বেদাতি উক্তি পর্যন্ত পৌঁছে গেল মানে এই বেদাতি যে বাহাত্তরটি ফিরকা এই বাহাত্তর ফিরকার যে বেদাতি কথাগুলি আছে বেদাতি ভ্রান্ত বিশ্বাস বা আকিরাগুলি আছে সেগুলি হচ্ছে কতটি দুই তিনি বলেছেন এক হাজার বছর আগে বলেছেন এক হাজার বছর আগে বলেছেন তারও বেশি এই কথাই বলছেন এখানে ভাষ্যকার বলছেন যে এই যে लेखक जमानर कथा एक हजार बच्चों आगे कथा तथा जो नतन नतूर उत्ति गो সেগুলি এতে অ্যাড করলে কত যে হাজার হাজার বেদাতি কর্মকাণ্ড আর বেদাতি হয়ে গেছে আল্লাহ যেগুলো ওয়াইল্লা বলছেন ওয়াইল্লা ফাঁকা জাহারাত ওখরা কেসিরা বাদাজ আলেক আর না হইলে এই আঠাইশোর অনেক বেশি তারপরে বিভিন্ন বেদাতি উক্তি জন্ম নিয়েছে যেগুলি তারপরে যার সংখ্যা অনেক বেশি অনেক বেশি বলছেন গুমরাহি সবগুলি কি গুমরাহি ভরস্টতা কুল্লোহা ফিন্নার আর সবগুলির পরিণাম জাহান্নাম এবং সবগুলি বিদাতি জাহান্নামে ইল্লা ওয়াহেদা একটি ছাড়া একটি দল ছাড়া এই যে বাহাত্তর আর ফিরকারতে গেল কতটি বাহাত্তর এই বাহাত্তর ফিরকা যে জাহান্নামী এদের দুই ভাগ রয়েছে এক ভাগ হচ্ছে স্থায়ী জাহান্নামী যারা এমন এমন সিরকি কুফুরি বড় বড় আর অনসারী হয়েছে যে যার ফলে এরা স্থায়ী জানলেন যেমন যাদের সুফি আকিদাতে হলুল আছে ওহদাতুল রজুদের আকিদা আছে হ্যাঁ পীরের ধ্যানের আকিদা আছে তাসাউরের শেখ হ্যাঁ ফানা ফি শেখ পীরের ধ্যানে ফানা হয়ে যেতে হয় বিলীন হয়ে যেতে ওই আকিদা আছে তারপরে নবী আলমুল গে ভাজের নাজের বেরুলবি আকিদা নবী মোখারেখুল সমস্ত ক্ষমতার অধিকারী বোঝা গেছে না নবী সবকিছু দেখছেন হাঁ সব সব জায়গায় হাজির নবী আমাদের মেলাম ফেলে হাজির হয়ে যান সেদিকে ফিরে আঁকিয়ে দেয় তো এই আকিয়ে দেয় নিয়ে মারা গেলে এবং আল্লাহর ওলির অসাধারণ ক্ষমতা রাখে আমাদেরকে সন্তান দিতে পারে আমাদের রোগ ভালো করতে পারে আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারে আহ খাজা বাবার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না শাহজাহারের দরবারে গেলে কেউ ফিরে আসে না শাহজাহের দরবার থেকে কেউ যদি ইলেকশনের আপনার প্রচারণা শুরু করে তাহলে সে জিতবে হ্যাঁ আর শাহজালাল বাবা যদি শুয়ে না থাকতে শাহজাল বাবা রক্ষা করেছে এই নিয়ে আর ইমানে ইসলাম থাকে না তাহলে শেষ পরিণাম এই আকিদার উপরে যদি মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নামী একদল চিরস্থায়ী জাহান্নামী যাবে এরকম ফিরকা আর আরেক আছে যার অস্থায়ী জাহান্নামী যার অস্থায়ী জাহান্নামী তাদের সম্পর্কে সবাই যে জাহান নামে নিশ্চিত যাবে জরুরি না এটা মনে রাখতে হবে কথা বাজা গেছে অলামারা যে তফসিল বর্ণনা করেছেন তাদের পানিশমেন্ট হচ্ছে জাহান নামে যাওয়া কিন্তু তাদের অনেকে জাহান নামে অলরেডি চলে যাবে তারপরে জাহান নামে জেল খেটে খেটে জ্বলে জ্বলে উঠানো হবে তাদেরকে যখন পানিশমেন্ট শেষ হয়ে যাবে আবার কেউ কেউ আছে জাহান নামে যাওয়ার আবার আগেই বিভিন্ন ওসিলাতে তারা কি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে যেমন তার অনেক নেকি ছিল কবরের আজব দিয়ে মাফ হয়ে গেছে দুনিয়াতে ধাক্কা খেয়েছে আর শিকার হয়েছে যে অপরাধ করেনি সে অপরাধে করেছে তাকে জেলে ঢোকানো হয়েছে এগুলো দিয়ে কাঁপারা হবে না আছে না এরকম দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু তো এগুলো তাদের অনেক কাফারা হচ্ছে কবরের শাস্তি দিয়ে কাফারা বোঝা গেছে পারিবারিক বালামসিবত দিয়ে কাফারা আর্থিক অশান্তিতে কাফারা বিভিন্ন রকমের এতে কাফারা হয়েছে আর শেষ আল্লাহর রহমত অনেক আল্লাহর রহমত হয়ে যাবে অন্তরের সততা ছিল কিন্তু হেদায়তনসিব হয়নি অন্তরের সততা ছিল কিন্তু হেদায়তনসী হয় অনেক বেদার্থী এরকম আছে কিন্তু বেচারা চেয়েছে আমি জান্নাতের পথে থাকবো কিন্তু বুঝতেই পারেনি। মানে তার কাছে কোরআন শন্যার দাওয়া ঠিকভাবে স্পষ্টে পৌঁছেইনি পৌঁছেই নি না এরকম তাহলে ওরা হয়তো জাহার যাওয়ার আগে আল্লাহ রক্ষা করে নেবেন এই যে শাস্তি পেয়েছে এটি যথেষ্ট হয়ে গেছে দুনিয়ার শাস্তি কবরের শাস্তি আর হাসের মঠের শাস্তি আর তারপর আল্লাহ রহমত তাদেরকে পেয়ে গেছে বেঁচে গেছে কিন্তু আসল কি ছিল। এটা ওই হাদিস্টার যে কুল্লাহ ফিন্নারি ইহেদ সব বলি জাহান নাম মানে আসল পানিশমেন্ট তাদের জাহান্নাম কিন্তু সবাই জাহান নামে যাবে এটাও একেবারে স্বনির্ধারিত নয় কিন্তু আসল শাস্তি হচ্ছে জাহার যেমন অনেকের জেল হাজত হয়ে যায় তারপর বেল হয়ে যায় বেল হয়ে যায় না উঠানো কিন্তু এইরকম জেল হওয়ার পর অনেক সময় হালকা করে দাও সরকারের হুকুম হলো চলো এর সাজাকে হালকা করে দাও করছে না করছে না বিদা তি পাঁচকটা পড়েছে। একটা ওরজা ছাড়েনি জাকাত দিয়েছে হিসাব করে করে এক একটা করে তারপরে হজ করেছে যথা যথাসময়ে অনেক নেকের কাজ করেছে অনেক বেদাতি পরিবার এখানে একটা ছেলে ছিল যে আমার মা বোনের আছে আজ পর্যন্ত আমার ভাবিকে দেখিনি অথচ গোঁড়া বেদাতি সে দেশে তো আল্লাহ কি এই নেকিগুলো নষ্ট করে দিবে এ নেছে যে তার বাড়িতে হেজাব ফুল হেজাব আছে সেরি হেজাব আছে সবসময় আমাদেরকে সুবিচার করতে হবে তো এই জন্য এই হাদিসগুলির ব্যাখ্যা এইভাবে করা হয়েছে যে সবাই একই ক্ষেতের ফসল নয় বিভিন্ন স্তরে চলেন সবগুলি জাহান যাবে একটি দল ছাড়া আর তারপর লেখক বলছেন যে কারা জাননাতে যাবে যারা বিশ্বাস করবে আমার এই কিতাবে যে সব আপিদার বিষয়গুলি হয়েছে এই বিষয়গুলি। তাহলে তিনি এই কিতাব লিখেছেন এটা সরাসরি কোন কোরআন এব হাদিস নাই এটা কি কোরআন কোরআন না কোরআন আয়ত না এটা হাদিস রসুল্লাহ যে বিশ্বাস করা এটাকে একবার এক একটা করে অক্ষরে অক্ষরে ফরোজ না এমন কথা বলা যাবে না এটা বাড়াবাড়ি হয়ে যাবে যদি কেউ বলে জান আমি যদি আমার বক্তব্য যে বিশ্বাস করবে না সে জানি তাহলে আমার বক্তব্য বক্তব্য যে কালাল্লা ঠিক কিনা তাহলে এইভাবে বলাটা আমার জন্য বেয় হয়ে যাবে ভুল হয়ে যাবে বা বাড়াবাড়ি হয়ে যাবে ঠিক তেমনই কোনো কিতাব সম্পর্কে আল্লাহ কিতাব ছাড়া সহি হাদিস ছাড়া কোন কিতাব সম্পর্কে বলা যে এই কিতাব একবারে একশোতে একশো শতাংশ হেদায়াত এ কথাটি আমার এই কিতাব যে মানবে না সে জাহান্নামের রাস্তা ধরে নিক মলানা মোদিদি কথা লিখেছি এ ধৃষ্টতা দেখিয়েছে আমার এই বইয়ে যা কিছু আমি লিখলাম আমার যে আদর্শ পেশ করলাম আমি যে ইসলাম বুঝেছি যেটা পেশ করলাম সেটা হয় মেনে নিক আর জান্নাতের রাস্তা নিয়ে নিক আর না হলে জাহান্নামের রাস্তা ধরে নিক স্পষ্টতার আছে আমি রেফারেন্সটা ভুল লে কিছু কিন্তু আমি নিজে পড়েছি কারণ এগুলো ছাত্র জীবন থেকে এগুলো পড়েছি আর আমাদের ওস্তাদ যে ছিলেন আপনারা সবাই চেনেন তার নাম আল্লা শেখি করলে জান্নাত আর না হলে হয় আমার জামাত করুক আর না হলে জাহ্নামে চলে যাক আর জামাত ইসলামী তো ধারণা কিন্তু আপনি যতই ইসলামের খেদমত করেন কিছুই করলেন তো করলেন না আমাদের সাথে আসলে জামাত ইসলামীতে আসলে হলে गुमराहर पद एक मत दिन हई ना ठीक अपनी तालीम करते दिन हाँ तरफ भाषा कि ना ओई बड़ मुरब्बी थे शिखा भाषा गुमराहिटी क তো কোনো কিতাব সম্পর্কে এরকম কথা বলা বা কারো বক্তব্য সম্পর্কে কারো ইসলাম সম্পর্কে যে তার বুঝ বা ধরে সম্পর্কে এইরকম কথা বলা এটা ঠিক নয় মোটেই ঠিক নয় তো তিনি এখানে একটু কথা বলেছেন যেটা তো মোবাইল লাগা বাড়াবাড়ি হয়ে গেছে কিন্তু এর ব্যাখ্যা এতটুকু করা যেতে পারে যে আমার এই কথাগুলি যেই কথাগুলি আল আলমোস্তাল ভাষ্যকার লিখছেন যে এতে আহলেসোন জামাতের আমার কিতাবে ওসুল বয়েন করে দিস মানে বুনিয়াদী বিষয়গুলি বলছেন আল মুরাদ এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে মৌলিক ওসুল বা বুনিয়াদী কথা আল মোস্তাদ আল ইমিন্ন ইজমা যার উপর দলিল না হয়েছে থেকে কোরআন করিম থেকে হাদি সন্না থেকে এবং ইজমা থেকে তাহলে ঠিক আছে কিন্তু প্রত্যেকের ভুল হতে পারে মালিক রহমি বলেছেন কুল্লনী ইয়েব হাদ প্রত্যেকের কথা নিতে হবে প্রয়োজনে ছাড়তে হবে এই নয় যে আপনি অবশ্যই ছাড়তে হবে ভুল ছাড়তে হবে ভুল যখন প্রমাণিত হবে তখন আমার কথা ছাড়তে হবে ভুল যখন প্রমাণিত হবে তখন এই কিতাবের কথা ছেড়ে দিতে হবে ঠিক আছে ইল্লা সাহেব এই কবর কবরওয়াল্লা এর একটিও কথা ছাড়া যাবে না। সব কথা নিতে হবে তার সব কথা নিতে হবে তিনি কে মসজিদ নবিত দর্শিতে মালিক তো মদিনার ইমাম ছিলেন আর ইশারা করতেন দর্শ থেকে যে এই যে রসুল্লাহ সাল্লা কবর ওনার একটিও কথা ছাড়া যাবে সব কথা নিতে হবে বাকি আমার কথা ইমাম মালিকের কথা সাফির কথা আবু হানিফার কথা বোখারির কথা মাহমুদের যখন দলিল সম্মত তাহলে এটা এবং হাসান বারবাহারির কথা থাকলো কার কথা হয়ে গেলো আল্লাহ এবং তার কথা হয়ে গেলো আমার বক্তব্যে যদি আল্লাহ এবং রসোলের কথা দলিল থাকে এবং সেটা সঠিক ব্যাখ্যা দিয়েছি তাহলে সেটা আমার কথা থাকলো না কার কথা আমান এই কিতাবে যা কিছু আছে যে বিশ্বাস করবে যারা বিশ্বাস করিহী অন্তরে কোন সন্দেহ সংসায় না রেখে যারা এ বিশ্বাস রাখবে सुन्नतिबयन सरुस्न्ना सुन्नतर अनुसार्जाजी इनशाला से आल्ला चाहले नजाक प्राप्त मुक्ति पा তারপরে বলছেন ওয়াইল রহেমা আল্লাহ আরো জেনে রাখু আল্লাহ তোমার রহমান করুকান মানুষরা যদি যেখানে ধর্মের ক্ষেত্রে নতুন নতুন কথা কাজ এসেছে সেখানে যদি থেমে যায় না নতুন কাজ করব করবো নাহাদির সাথে নিয়াদ পড়া নেই কোরআনে বাহাদির সাথে জায়নওয়াজের দোয়া নেই কোরআনে বাহাদির সাথে সালাম ফিল্লা সালাদ শেষ হয়ে যায় তারপরে জিগি রাজকার আছে কিন্তু সব মিলিয়ে তো মনাজাত নাই নতুন কাজ যেখানে মহদাসাতে লোম আসলে সেখানেই যদি থেমে যায় ঈদ দুটা ইসলামে ঈদুল ফিতর ঈদ উল আজহা তো মিলাদ ঈদ কেন করবো যেখানে আসবে সেখানে যদি থেমে যায় ওয়ালাম তা অতিক্রম করল না আর এমন কোন পথ মত বা উক্তিকে জন্ম না মিম্মা লাম যার কোন দলিল প্রমাণ আসেনি বিনা দলিল কোন কথা জন্ম এলো না নামে কোন দলিল আসেনি রসুর উল্লাহের পক্ষ থেকে ওয়ালানি সাহাবাই কামদের পক্ষ থেকে না সমাজে আপনি দেখেন প্রত্যেকে চেষ্টা করে কিসের যে আমার কোরআনে মহাদিস অনুযায়ী আমরা চলব দলিল অনুযায়ী চলবো যার ফলে আহলেদি সমাজে গেলে সাধারণত বেদাত দেখতে পাবেন না আর যদি কোথাও দিয়ে একটা বেদার দেখেন তাহলে ওখানে ওই ভেজাল্ট আছে যেমন কিছু কিছু হালেদিসের মধ্যে ভারত বাংলাদেশে এখনো ওই আগের বেদার সম্মিলিত মোনাজাতের বেদা থেকে গেছে কারণ ওইটা কি সুন্নত মনে করছে বুঝা গেছে না কিন্তু যদি সবাই যদি চলে আসে দলিলের কাছে যেমন সৌদি আরবে তো সৌদি আরবে যেমন সম্মিলিত মোনাজাত নেই আর নিয়ত পড়াও নেই মিলাদ পড়াও নেই ঠিক না দরুদ আছে আপনি পড়বেন আমার দূরত্ব আমি পড়ব কিন্তু একসাথে সম্মিলিত তারপরে অনুষ্ঠান করে জানামভাবে মিলাদ মহফিল অথবা সেটা বার বারবিল আউ্লে ইদ মিলাদবী এগুলোর নেই সুতরাং সবাই যখন আমরা কোরআন সন্ন্যার কাছে চলে আসব তখন ঐক্য চলে আসবে তো ঐক্য কিসের ভিত্তিতে আসবে এই আমি বারবারই বলি যে ঐক্য হবে কিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে দলের ভিত্তিতে না যে কোন দলের লোক আমি তাহলে ঐক্য হইল না কিনা যখন সবাই কোথায় চলে আসব। দলিলের কাছে চলে আসব তখন ঐক্য চলে আসবে তো ঐক্য হইতে হবে ওহির ওপর দলিলের ওপর মানে সালাফের জি তারপরে আরো জেনে রাখো আল্লাহ তোমার বলছেন যে শুনে রাখো আল্লাহ তোমার করু বান্দা এবং তার মমিন ইমানদার হওয়ার মাঝে কোন রকমের ব্যবধান নেই দূরত্ব নেই পার্থক্য নেই যে বান্দা সে মমিন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ কাফের না হবে যখন যতক্ষণ কাফের না হয়ে যাবে যতক্ষণ কাফের হানি ফাঁসেক হইলো সে মমিন মুসলিম ফাঁসেক হইলো মিথ্যা কথা বলছে কি বলছে কাফের ধোকা দিয়ে ফাসে গুণাকার কিন্তু তাই বলছেন যে বান্দা আর তার মমিন মুসলিম হওয়ার মাঝে কোন পার্থক্য নাই যতক্ষণ বই কাফের না হয়ে যায় কাফের তখন বলবে তুই আল্লাহর বান্দা না তুই আবাদ্য বান্ধা আল্লাহর কালামে আল্লাহর বিধানে যদি কিছু অতিরিক্ত বাড়িয়ে দেয় তাহলেও কাফের বিশ্বাসের সাথে যেন বাড়ানোর অধিকার আছে হ্যাঁ যদি ভুল বুঝে বাড়াই তাহলে বেদাতি কাফের হবে না কিন্তু কিন্তু যদি এই বিশ্বাস করে যে বাড়ানো যায় তাহলে কাফের আরও ইয়ান অথবা কমিয়ে দেয় কমিয়ে দেয় অলসতা করে গাফিলতি করে তাহলে ফাঁসে কাফের নাই কেন কমাই না যারা গোটা মাসে রোজা না রেখে দশ বিশটা রাখলো আর দু চার দশটার রাখলো না হ্যাঁ তো কাফের বলা যাবে কি হ্যাঁ জাকাত এক লাখ টাকা বেরোবে পঞ্চাশ হাজার দিলো পঞ্চাশ হাজার দিল না কাফের বলা যাবে কিন্তু যদি বলে যান না শত করা আড়াই শতাংশ না শত করা এক শতাংশ একশতে আড়াই টাকা না একটা কাফ আড়াইকে অস্বীকার করবো তাহলে কাফের তখন কি বলবো তাই বলছে কোরআনের কোনো বিধানকে অস্বীকার করলো অথবা হাদিসের বিধানকে অস্বীকার করলো বাড়িয়ে দিল অথবা কমিয়ে দিল এবং সেটাকে শরীয়ত মনে করলো বাড়ানোর অধিকার আছে যদি কেউ করে বাড়ানোর অধিকার আছে তাহলে কাফের হবে কিন্তু ভুল বুঝে যদি অথবা আল্লাহ যা বলেছেন তার কোনো কিছু কে যদি অস্বীকার করে এইটা আমি মানি না যেমন আজকাল যারা জেনারেল শিক্ষিত বেদিন টাইপের লোক দিনের কোনো জ্ঞান রাখে না মূরূখ তারা বলে যে আমি ব্যক্তি ইসলামটা মানি ব্যক্তি জীবনের নামাজগুলো মানি কিন্তু অর্থনীতি আমি এটা মানি না এবার ইসলাম অর্থনীতি কী আছে আমার সামনে একজন হাই স্কুলের হেডমাস্টার আমার তখন মদিনার প্রথম প্রথম জীবন ছিল অথবা তার আগে মনে ঠিক পড়েছে অনেক আগের যেহেতু ঘটনা আজকের থেকে তিরিশ বত্রিশ বছর আগের ঘটনা সে বলছে যে আমি এটা বিশ্বাস করি না যে সুদের সাথে আমি ইন্টারেস্ট নিচ্ছি কথা বোঝা গেছে কফুর কফুর যদি অস্বীকার করে তার অজ্ঞতা দূর করার চেষ্টা করতে হবে কিন্তু কাজটা তার কফুর এবং সে কাফির হয়ে যাবে যদি তার অজ্ঞতা দূর করার পরেও সে এইরকমই আজকাল অধিকাংশ যারা ধার্মিক লোকদের মৌলবাদী বলে তারা বলে আরে ধর্মকর্ম মসজিদে ধর্মকর্ম ধর্মকর্ম অর্থাৎ দেশ চালাবে একবার ইসলাম থেকে পুরো মুক্ত হয়ে দেশ চালানোর ক্ষেত্রে ইসলামের কথা মোটেই চলবে না পার্লামেন্টে আবার ইসলামের কথা কিসের আদালতে আবার ইসলামের কথা কিসের ঠিক আছে सभ्य जुगे मध्युग आईन चलो मध्युग आईन एक कथाई कुफुर मध्युग आईन मानी इसलामी दंडविधान काफे मुसलिमे ओहि कर शायतरा मुस्लिम मूर्ख मुस्लिम, दर के मुस्लिम दर के वही करुग कल आजकल बांगाली नस्तिक टाइप मूर्खरा एट क्या कथा तरह इसलमी दंडविधानी मध्युग शि চোর হাত কাটা বর্বরতা রজন করা বেতরাঘাত করা আশি কড়া মারা বর্বরতা এগুলো মদ খেয়েছে সেজন্য বেতরাঘাত করা দণ্ড বিধান। এগুলো কি কেসাশ মৃত্যুদণ্ড ওরা মৃত্যুদণ্ড দিচ্ছে দেশে মৃত্যুদণ্ড দিচ্ছে না দিচ্ছে দেশে অহরহ হচ্ছে কিন্তু যদি জেনা করার জন্য বিবাহিত মৃত্যুদণ্ড দেওয়া হয় অথবা কেশা হত্যার বদল হতে হত্যা করে সুতরাং বাকি থেকে যা শুধু তাদের উপর হজত করা কোন ব্যক্তির উপর কাফের ফতুয়া দেওয়ার জন্য তখন তার উপর হজত কায়েম করা তার কাছে দিন পৌঁছিয়ে দেওয়া হয়তো অজ্ঞতা আছে কিছু বাধা আছে অনির্দিষ্ট করে যেই ব্যক্তি কোরআনের কোনো বিধানকে অস্বীকার করবে তার একটি হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে সে কাফেল চোরের হাত কাটা যে অস্বীকার করবে সে কাফের এটা বলা ঠিক আছে একেবারে বলেন কিন্তু অমুক ব্যক্তি বলেছে চোরের হাত কাটা যাবে না সেই জন্য কাফের বলার জন্য ওর সামনে দলিল পেশ করতে হবে ওকে ইসলাম পৌঁছাইতে হবে ও জাহেল হয়তো অথবা কিছু সংশাই আছে যার ফলে সংশয় দূর করতে হবে সুভাত দূর করবে তারপরে যদি না এটা মানি তখন হজ্জত কায়ে আল্লাহর হুজত কায়েম হয়ে গেছে তখন সে কাফের হয়ে যাবে তখন সে কাফের হয়ে যাবে হোসেন মানুষের হালনা যখন আনাল হক আনাল হাক আমি আল্লাহ আমি আল্লাহ বলেছিল তখন আল্লাহ কিন্তু সহজে ফতোয়া দেননি আগে তাকে সঠিক কাকিদিয়া পৌঁছেছেন যে তোমার এটা ভুল তুমি হক কি করে হইতে পারো তুমি আল্লাহ কি করে হইতে পারো আল্লাহ তোমার মধ্যে কি করে আস হ্যাঁ তুমি হলুল করে গেলে বা তোমার মধ্যে আল্লাহ হলুল করে আসলো আল্লাহর অবতরণ ঘটল এটা হইতে পারে কি করে বলছেন না এটাই তখন সমস্ত আলমাইকের আমরা সেই যুগের শত শত আলমাইকার আমরা সবাই একমত হয়ে আর তাদের বড়ো ইমাম ছিল গজার রহমতুল্লাহ আলে সবাই ফতোয়া দিয়েছিলেন যে হোসেন মানুষের হাল্লাজ মুসলিম না তাকে যে মুসলিম মনে করবে সেও মুসলিম না কারণ কাফের যদি কেউ মুসলিম মনে করে তো কাফের মুসলিম না জি এটা এমন অস্বীকার করলো যা আল্লাহ বলেছে এমন কিছু অস্বীকার করলো যে আল্লাহ বলেছে বা এমন কিছু অস্বীকার করলো যা রসুল্লাহ বলেছেন আর সেটা সুস্পষ্ট जमन कुरान स्पष्ट नहीं क्योंकि रसुल्लाह खामलावा तीन पाँच अक्त सला दर दिन और पाँच अक् सतर आखर रहीने की आतो रखा हदसा आच्छा को अस्वीकार कर, कर सतरो मानी ना पंद्र मानी अथवा बसि करी उन्नीस करी चलो चलो मागर तीन ना चार चल रफे ओईटे बोल ঘন অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে সতর্ক সাবধান ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে যাবে না যেমন খারেজিরা বাড়াবাড়ি করেছে কাবিরা করলে কা ফের বলে কিছু নেই ওদের কাছে শিয়ারা বড়াবাড়ি করেছে যে আলেবের পাঁচে পঞ্চাতন পাঁচটা যে দেহ বডি আছে মানে দেহ পবিত্র আত্মা পবিত্র দেহে গেছে এই যে আকিদে তারপরে বারো জন এমাম হচ্ছে মাসুম তারা নিঃসাপ কি করলো এরা গোলু অতিরঞ্জন বাড়াবাড়ি ইসন আসারি যে সিয়াদা ইরানি ইরানি যে ধর্ম সেটা হচ্ছে বারো জন এমাম তাদের শুরু হয়েছে আলী থেকে এক নম্বর আলী তারপরে হুসাইন এই করতে করতে এগারোটা চলে গেছে আর দ্বাদশ এমাম ১২ নম্বর এমাম যে আল হাসান আসকারি বলছে যে কোথাও লুকি আছে আত্মগোপন করে আছে এজন্য তার নাম এই দ্বাদশ ১২ নম্বর এমামের নাম যখন এই ইরানিদের কাছে আসে তখন বলে আজ্জল য়ে হবে আর ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে সুন্নির যতগুলি সুন্নি হানাফি শাফি মালিক আহমেলে আলে সবগুলি সুন্নি তাদের কাছে নাসেবি ওরা নাসেবী বলে গালদাই এদের সবগুলিকে হত্যা করবে আর আখেরাতে ধ্বংস হয়েছে যে জাহান্নামের ইন্ধন হবে জি ওয়াইয়াকল গুলুফুদ্দিন ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে সাবধান তারিখ কারণ বাড়াবাড়ি করা আর হকের সাথে সত্যের সাথে সত্য দিনের সাথে কোনো সম্পর্ক নেই আহলে সাল জামাতের যে আদর্শ মানহাজ আকিদে যে হক তার সাথে বাড়াবাড়ির গোলুর কোনো সম্পর্ক নেই এই দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা গতকালকে ও আলোচনা বলেছে বা পরশু এর আলোচনাতে বৃহস্পতিবারের বিষয় ভিত্তিক আলোচনায় যে ইসলামই হচ্ছে কি মধ্যম পন্থা এই পাঁচাত্তর সালাত হচ্ছে মধ্যম পন্থা ঠিক আছে সত টাকাত ফরজ হচ্ছে মধ্যম পন্থা পাঁচ অক্ চার অক তিন অক্ট পরে ঘাটতি আর বেশি কেউ যদি করে বাড়তি বাড়াবাড়ি গুলু জি তো বলছে যে হকের রাস্তার সাথে এই বাড়াবাড়ির কোনো সম্পর্ক নেই এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হেদায়তের ওপর অটল রাখেন ইস্তেকামা দান করেন সেরাতে মোস্তাকিমকে আঁকড়ে ধরা আল্লাহ যেন তৌফিক দান করেন জান্নাতের পথে আল্লাহ যেন কায়েম প্রতিষ্ঠিত রাখেন আর জাহান্নামের যে পথ রয়েছে শয়তানের পথ রয়েছে যতগুলি গুমরা ফিরকা রয়েছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের সকলে যেন হেফাজত করেন বসল আল্লাহলাম মহম্মদ ও আল্লাহ আলহি ওসাহেবাজমাইন